রহমী পরম নিশ্য় মেহানো বিহারি লিল মসজিদি হওয়ামি ই মসজিদ ইসজিদ আপুসল্লী বিন হৌ লি মিন ভূমি পবিত্র তিনি যিনি একরাত্রে তাহার বান্দাকে মসজিদে হারাম হইতে দূরবর্তী সেই মসজিদ পর্যন্ত লইয়া গেলেন যাহার চতুষ্পশ্বকে তিনি বরকত দান করিয়াছেন যেন তাহাকে নিজের কিছু নিদর্শনাদি পর্যবেক্ষণ করাইতে পারেন প্রকৃতপক্ষে তিনি সব দেখেন এবং শুনেন وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجْعَلْنَاهُ هُدَى اللِّ بَنِي إِسْرَائِيلَ ألا, أَلَّا تَتَّخِذُ مِن دُونِي وَكِيلًا أمرا عیتیپور بے موسطاقه كتاب <تصفيق> دیا چلام اي باون تاكه بونسطرائيل ارجن نو هدائی تر مادن بانایا তোমরা তো সেই লোকদের সন্তান যাহাদিগকে আমরা নুহের সঙ্গে নৌকায় আর নুহ ছিল একজন শুকর গুজার বান্দা অবৈন ইসরো ইল ফিল কি মরি চুন আমরা আমাদের এই তোমরা দুই দুইবার বার পৃথিবীর বুকে মহাবিপর্যয়ের সৃষ্টি করিবে এবং খুব বেশি বিদ্রোহাত্মক কাজ করিবে শেষ পর্যন্ত তাহাদের মধ্যে হইতে যখন প্রথম বিদ্রোহের সময় উপস্থিত হইল তখন হে বন ইস্টাইলিরা আমরা তোমাদের মোকাবিলা করার জন্য আমাদের এমন সব সংগঠিত করিয়া পাঠাইয়াছিলাম অতিব শক্তিশালী ছিল আর তাহারা তোমাদের দেশে প্রবেশ করিয়া চতুর্দিকে ছড়াইয়া পড়িয়াছিল আমরা তোমাদিগকে जय लाभ के विपुल তোমরা যখন ভালো কাজ করিলে তাহা তোমাদের নিজেদের জন্যই মঙ্গলজনক ছিল আর যখন খারাপ কিছু করিলে তাহা তোমাদের নিজেদের জন্যই ক্ষতিকর হইল অতঃপর যখন দ্বিতীয় ওয়াদার সময় আসিল তখন আমরা অপরাপর শত্রুদিগকে তোমাদের উপর প্রভাবশালী করিয়া দিলাম যেন উহারা তোমাদের চেহারা বিকৃত করিয়া দেয় এবং মসজিদে তেমনই ঢুকিয়া পড়ে যেমন পূর্বের শত্রুরা ঢুকিয়াছিল আর যে জিনিসের উপর তাহাদের হাত লাগিবে উহাকে যেন তাহারা ধ্বংস করিয়া দেয় আশা ওর তোমাদের রব হয়তো এখন তোমাদের প্রতি দয়া করিবেন কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ববর্তী আচরণ আবার গ্রহণ করো তাহা হইলে আমরাও সেই শাস্তি পুনঃপ্রবর্তিত করিব জানিয়া রাখো নিয়ামতের নাশকরকারী লোকদের জন্য আমরা জাহান নামকে কয়েদখখানা বানাইয়া রাখিয়াছি এই এই সেই পথ দেখায় যাহা পুরোপুরি সোজা ও সরল সব লোক উহাকে মানিয়া লইয়া ভালো ভালো কাজ করিতে থাকিবে তাহাদিগকে ইহা সুসংবাদ দেয় যে তাহাদের জন্য বিরাট শুভ রহিয়াছে আর যারা পরকাল বিশ্বাস করে না জন্য আমরা অত্যন্ত পীড়াদায়ক আজাব প্রস্তুত করিয়া রাখিয়াছি ওয়দিল ও ক্যানু আ মানুষ এমন ভাবে অকল্যাণ চাহে যেমন কল্যাণ কামনা করা উচিত মানুষ বড়ই তাড়াহুড়াকারী হইয়া পড়িয়াছে লক্ষ্য করো আমরা রাত ও দিনকে দুইটি নিদর্শন স্বরূপ বানাইয়াছি রাতের নিদর্শনটিকে আমরা জ্যোতিহীন বানাইয়াছি আর দিনের নিদর্শনটিকে টিকে উজ্জ্বল করিয়া দিয়াছি जान तुम्हरा तुम्हारे रबेर अनुग्रह सन्धान करते मास और बत्सर एसब जानते जिनके आलदा आलदा भाशिष्य मंडित कर প্রত্যেক ব্যক্তির ভাগ্য আমরা তাহার গলায় ঝুলাইয়া রাখিয়াছি আর ক্যামতের দিন আমরা একটি লিপিকা তাহার জন্য প্রকাশ করিব যাহাকে সে উন্মুক্ত গ্রন্থ হিসাবে পাইবে নিজের আমল নামা আজ নিজের হিসাব ঠিক করিবার জন্য তুমি নিজেই যথেষ্ট হত্যা যে কেউ সঠিক পদ গ্রহণ করে তার এই হেদায় প্রাপ্তি তাহার নিজের জন্যই কল্যাণ কর আর যে গুমরা হইয়া যায় তাহার এই গুমরাহীর খারাপ পরিণাম তাহারই উপর বর্তাইবে কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করিবে না আর আমরা আজাদ দেই না যতক্ষণ একজন পয়গাম বাহক না পাঠাইছেন আমরা যখন কোন জনপদ কে ধ্বংস করিবার সিদ্ধান্ত করি তখন উহার সচ্ছল অবস্থার লোক দিগোকে হুকুম দেই আর তারা সেখানে সর্বপ্রকার্যলিপি হইয়া দাঁড়ায় আর আমরা উহাকে বরবাদ করিয়া রাখি चाहिया देख नुहर पर कत शत वंशधाराकुमे ध्वस हेल तुम्हार बंद गुनाखाता सम्पर्फ हाल और सबकिन जे के नब्दा नब्दी फायदा पाइते इच्छुक ताहाने दया देहा जतटुकु दीते चाह अतार भाग्ये जहां नाम लिखिया दे जहाँ ताहा उत्तप्त कर से हईब नींदित रहमत वंचित আর যে ব্যক্তি পরকালের অভিলাষী এবং উহার জন্য চেষ্টা সাধনা করে যতখানি উহার জন্য চেষ্টা সাধনা করা দরকার সে যদি মুমিন হয় তাহা হইলে এমন প্রত্যেক ব্যক্তির চেষ্টা সাধনাই সাদরে গৃহীত হইবে উল্লি হিহ ইহাদিগ কেউ আর উহাদিগ কেউ উভয় শ্রেণীর লোক দিগকেই আমরা বাচার সামগ্রী দিয়া যাইতেছি ইহা তোমার রবের দান বিশেষ আর তোমার রবের দানের প্রতিরোধকারীকে হই নাই কিন্তু লক্ষ্য কর দুনিয়ার ক্ষেত্রেই আমরা এক শ্রেণীর লোককে অন্য শ্রেণীর লোকের উপর কিরকমের বৈশিষ্ট্য মর্যাদা দিয়ে রাখিয়াছি আর আখিরাতে তাহার মর্যাদা আরো বড় হইবে এবং তাহার ফজিলত হইবে আরো বেশি তুমি আল্লাহর সহিত অপর কোন মাবুদ বানাইও না অন্যথায় তিরস্কৃত ও সহায় সাহায্যকারীহীন হইয়া পড়িয়া থাকিবে হুমা কৌলঙ্কারী মা তোমার রব ফসলা করিয়া দিয়েছেন। তোমরা কাহার ইবাদত করিবে না কেবল তাহারই ইবাদত করিবে पिता मतार्यवहार करा दिग के भर्सना बरता सहित विशेष मर्यादा सहकारे कथा এবং বিনয় ও নম্রতা সহকারে তাহাদের সম্মুখে নত হইয়া থাকিবে আর করো। যেমন করিয়া তাহারাৎসল্য সহকারে বাল্যকালে আমায় লালন পালন করিয়াছেন তোমাদের রব খুব ভালোভাবেই জানেন তোমাদের মনে কি আছে তোমরা যদি চরিত্রবান হইয়া থাকো তবে এই ধরনের সব মানুষের জন্যই তিনি ক্ষমাশীল যাহারা নিজেদের অপরাধ সম্পর্কে সজাগ ও সচেতন হইয়া বন্দেগীর আচরণের দিকে ফিরিয়া আসেন নিকটাত্মীয়কে তাহার অধিকার দাও আর মিসকিন ও সম্বলহীন পথিক তাহার অধিকার তোমরা অপব্যয় অপচয় করিও না নিশ্চয়ই অপব্যয়কারী লোকেরা শয়তানের ভাই আর শয়তান তাহার রবের প্রতি অকৃতজ্ঞ তুমি যদি তাহাদিগকে পাশ কাটাইয়া থাকিতে চাও এই কারণে যে তুমি তোমার রবের যে রহমত পাওয়ার আকাঙ্ক্ষী তাহা এখনো তালাসী করিতেছো। তবে তাহাদিগকে বিনয় সূচক জবাব দাও নিজেদের হাত গলার সহিত বাঁধিয়া রাখিও না আবার উহাকে একেবারে খোলাও ছাড়িয়ে দিও না ইহা করিলে তোমরা তিরস্কৃত ও অক্ষম হইয়া যাইবে তোমার রব যাহার জন্য চাহেন রিজিক প্রশস্ত করিয়া দেন আর যাহার জন্য চাহেন উহা সংকীর্ণ করিয়া দেন তিনি তাহার বান্দাদের অবস্থা সম্পর্কে ওয়াকিফ হাল আছেন এবং তাহাদিগকে দেখিতেছেন নিজেদের সন্তান দিগকে দারিদ্রের আশঙ্কায় হত্যা করিও না আমরা তাহাদিগকে রিজিক দিব এবং তোমাদিগ কেউ বস্তুত তাহাদের হত্যা করা একটি মস্ত বড় পাপ ولا تَقْرَبُوا الزنا إِنَّهُ كان فاحشة وَسَاءَ سَبِيلًا جينار نکوٹو جائیونا اوها اتن تو خراب کاج اوها اتن প্রাণ হত্যার অপরাধ করিও না যাহাকে আল্লাহ হারাম করিয়া দিয়েছেন। কিন্তু সত্যতা সহকারে হত্যার ব্যাপারটি স্বতন্ত্র আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হইয়াছে हर अभिभावक के अंदर अतएव से जन हत्यार बेपारे सीमा लंघन ना करनमाल कति उत्तम पंथाय যতদিনে না সে তাহার যৌবন লাভ করে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করিবে নিঃসন্দেহ ওয়াদা প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদিগকে জবাবদেহি করিতে হইবে পাত্র দ্বারা মাপ দিলে পুরাপুরি ভর্তি করিয়া দিবে আর ওজন করিয়া দিলে ত্রুটিহীন পাল্লা দ্বারা ওজন করিয়া মাপিবে इ खुबी भलो नीति और परिणाम दृष्टितेम को लागिया जाइना जे विषय ज्ञानी तुम्हार नाई निश्चित जान चक्षु कान और मन सब किचुके जबदिहि कर জমিনের বুকে বাহাদি করিয়া চলিও না তোমরা না জমিনকে দীর্ণ করিতে পারিবে না পর্বতের ন্যায় উচ্চতা লাভ করিতে পারিবে কুল্লু দালিক কেন সেই কম কুহ এই আদেশ সমূহের প্রত্যেকটির খারাপ দিকটি তোমার রবের নিকট অপছন্দনীয়হা সেই জ্ঞানময় কথা যাহা তোমার রব তোমার প্রতি ওহির মাধ্যমে নাজিল করিয়াছেন আর লক্ষ্য করও। আল্লাহর শহীদ অপর কাহাকেও কেউ বানাইয়া বসিও না অন্যথায় তোমাকে নামে নিক্ষেপ করা হইবেল্যাণ হইতে বঞ্চিত ইহা কিরকম আশ্চর্যের কথা तुम्हारे रब तुम तुम्हा दिग के पुत्र सन्तान दान कर स्वयं निजे फेरेस्ता दिग के कन्या बनाइए कथा जहाँ तुम मुख्य उच्चारण कर नाना भाव लोकदिग के बुझाइ तुमरा सचेत ह কিন্তু তাহারা প্রকৃত সত্য হইতে আরো অধিক দূরেই পালাইয়া যাইতেছে হে মুহদ তাহাদিগকে বল আল্লাহর সহিম অন্যান্য খোদাও যদি থাকিত যেমন এই লোকেরা বলে তাহা হইলে তাহারা আরসের মালিক পর্যন্ত পৌঁছিয়া যাইতে অবশ্যই চেষ্টা করিত হু অন্য অঙ্ক তিনি পবিত্র এবং অনেক উচ্চতর ও শ্রেয়তর সেই সব কথা হইতে যাহা এই লোকেরা বলিতেছে তু সব বিহুল তাহার পবিত্রতা তো সাত আসমান ও জমিন আর সেই সমস্ত জিনিসই বর্ণনা করে যাহা আসমান ও জমিনের মাঝে রহিয়াছে কোন জিনিসই এমন নাই যাহা তাহার প্রশংসা করার সঙ্গে সঙ্গে তাহার তসবি করিতেছে না किन्तु तुमरा ओसवी अनुधा करा प्रकृत कथा बड़ई धर्शील अतीब क्षमाशील तुमरा जख कुरान पाठ कर तक तुम्हार और परकाल प्रति ईमान ना आना लोक माझे पर्दार आड़ाल करा दे এবং তাহাদের মনের উপর এমন আবরণ চাপাইয়া যে তাহারা কিছুই বোঝে না আর তাহাদের কানেও বধিরতার সৃষ্টি করিয়া দেয় আর যখন তুমি কোরআনে নিজের একমাত্র রবের উল্লেখ করো তখন তাহারা ঘৃণায় মুখ ফিরাইয়া লু আমাদের জানা আছে তাহারা যখন কান লাগাইয়া তোমার কথা শোনে তখন তাহারা আসলে কি শোনে আর যখন বসিয়া পারস্পরিক গোপন কথা বলাবলি করে তখনই বা কি বলে जालिमल परस्परे बहत तो एक जादुग्रस्त व्यक्ति जहाँ पीछे तुम्हरा चलते लक्ष्य कर यहाँ कथा बार्ता तुम्हार सम्पर् प्रकाश कर यहां विभ्रांत हियाारा पथ खुजिया पायना তাহারা বলে আমরা যখন কেবল হাড় ও মাটিতে পরিণত হইব তখন কি আমরা নূতন ভাবে সৃষ্টি হইয়া উত্থিত হইব উলকু নচন ঔ হিদি নয় কষয়ুল ফরকিগুণ ইল চুল চহু অনু করিব তার দিগকে বলু তোমরা পাথোর কিংবা লোহাও যদি হইয়া যাও কিংবা তাহা হইতে কঠিন কোন পদার্থ যাহা তোমাদের মতে জীবন গ্রহণ হইতে বহু অবস্থিত তাহারা অবশ্যই জিজ্ঞাসা করিবে কে আছে এমন যে আমাদিগকে পুনরায় জীবনে ফিরাইয়া আনিবে জবাবে বল তিনি যিনি প্রথমবার তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন তাহারা মাথা নাড়াইয়া নাড়াইয়া জিজ্ঞাসা করিবে আচ্ছা বুঝিলাম কিন্তু ইহা ঘটিবে কবে তুমি বল, বিচিত্র কি সে সময়টি অতি নিকটবর্তী হইতে পারে যেদিন তিনি তোমাদিগকে ডাকিবেন তখন তোমরা তাহার প্রশংসা করিতে করিতে তাহার ডাকে বাহির হইয়া আসিবে আর তখন তোমাদের ধারণা এই হইবে যে আমরা খুব অল্প সময়ই এই অবস্থায় পড়িয়া রহিয়াছি আর হে মোহাম্মদ আমার বান্দাদিগকে বলো যে তাহারা যেন মুখ হইতে সেই সব কথাই বাহির করে যাহা অতি উত্তম আসলে শয়তানি মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করিয়া থাকে প্রকৃত কথা হইল শয়তান মানুষের প্রকাশ্য দুঃখন তোমাদের রব তোমাদের অবস্থা সম্পর্কে অধিক অবহিত তিনি চাহিলে তোমাদের প্রতি অনুগ্রহ করিবেন আর ইচ্ছা করিলে তোমাদিগকে আজাদ দিবেন আর হে নবী আমরা তোমাকে লোকদের উপর হাওয়ালাদার বানাইয়া পাঠাই নাই তোমার রব পৃথিবী ও আকাশমন্ডলের যাবতীয় সৃষ্টি সম্পর্কে অধিক ওয়াকিফ হাল আমরা কোনো কোনো নবী পয়গম্বরকে অপর নবী পয়গম্বরের উপর অধিক মর্যাদা দিয়াছি डाकिया देखो जहादीगो के तुमरा आल्ला छा मने करो उम्र कोाघव करते बदल ইহারা যাহাদিগকে ডাকে তাহারা নিজেরাই আপন রবের নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করিতেছে যে কে তাহার অধিক নিকটবর্তী হইয়া যাইবে এবং তাহারা নিজেরাই তাহার রহমত পাওয়ার প্রত্যাশী এবং তাহার আজাবের ভয়ে ভীত আসল কথা এই যে তোমার রবের আজাব বাস্তবিকার মত আর এমন কোন জনবসতি নাই যাহাকে আমরা কিয়ামতের পূর্বে ধ্বংস করিব না কিংবা কঠিন আজাব দিব না ইহা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ হইয়া রহিয়াছে ও মানুষ ও আর নিদর্শনাদি পাঠাইতে আমাদিগকে কেহই নিষেধ করে নাই তবে শুধু এই কারণে আমরা পাঠাই নাই যে ইহাদের পূর্ববর্তী লোকেরা সেসবকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে সামুদকে আমরা প্রকাশ্যে উস্ত্রিয়া আনিয়া দিলাম আর তাহারা উহার উপর জুলুম করিল আমরা নিদর্শন তো এই জন্যই পাঠাই যে লোকেরা উহা দেখিয়া ভয় পাইবে وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا شرمك رهي محمد আমরা তোমাকে বলিয়া দিয়েছিলাম যে তোমার রব এই লোকদিগকে দিগকে ঘিরিয়া রাখিয়াছেন আর এই যাহা কিছু এখনি আমরা তোমাদের দেখাইলাম ইহাকে এবং কুরাণে অভিশপ্ত রূপে চিহ্নিত এই গাছটিকে আমরা এই লোকদের জন্য শুধু একটি ফিতনা বানাইয়া রাখিয়াছি আমরা তাহাদিগকে বারবার সাবধান করিয়া যাইতেছি কিন্তু প্রতিটি সতর্কবাণী তাহাদের বিদ্রোহী ভূমিকার মাত্রা বৃদ্ধি করিয়া চলিয়াছে আর স্মরণ করো। আমরা যখন ফেরেস্তাদিগকে বলিলাম যে আদমকে সিজদা করো তখন সকলেই সিজদা করিল কিন্তু ইবলিশ করিল না সে বলিল আমি কি তাহাকে সিজদা করিব যাহাকে তুমি মাটি দ্বারা বানাইয়াছো قال الا رايتك هذا الذي كرمت علي لئن اخرتني الى يوم القيامه لا احتنك الذريته الا قليلا اتبPorsche बोलिलो একটু ভালোভাবে দেখো তো তুমি যে তাহাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দান করিলে সে কি ইহার যোগ্য ছিল তুমি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দাও তাহা হইলে আমি তাহার গোটা বংশধরকে মূলতপাতিত করিয়া দিব খুব অল্প লোকই শুধু আমার কবল হইতে বাঁচিতে পারিবে আল্লাহলা বলিলেন আচ্ছা তুই যা ইহাদের মধ্যে হইতে যেই তোর অনুসরণ করিবে তুই সহ তাহাদের সবার জন্য জাহান্নামি হইতেছে পূর্ণমাত্রার প্রতিদান তুই যাহাকে যাহাকে নিজের কথা দ্বারা ভুলাইতে পারিস ভুলাইয়া নে তাহাদের উপর নিজের আরোহী ও পদাতিক বাহিনী চড়াও করিয়া দে ধন সম্পদ ও সন্তানের মধ্যে যাহাদের সহিত ইচ্ছা সহযোগী নিয়োগ কর এবং তাহাদিগকে প্রতিশ্রুতির জালে জড়িত কর আর শয়তানের ওয়াদা একটি প্রতারণা ছাড়া আর কিছুই নয় নিশ্চিত জানিস আমার বান্দাদের উপর তোর কোন খাটিবে না আর ভরসা ও নির্ভরতার জন্য তোর রবি যথেষ্ট তোমাদের রব তো তিনি যিনি নদীসমূহে তোমাদের নৌকা জাহাজ চালাইয়া থাকেন যেন তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো আসল কথা এই যে তিনি তোমাদের জন্য অত্যন্ত দয়াবান وإذا مسكم الضر في البحر ضل ما تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا ندي سمندر যখন তোমাদের উপর বিপদ ঘনভূত হইয়া আসে তখন সেই এক সত্তা ছাড়া অন্যন্য জাহাদেরই তোমরা ডাকিয়া থাকো তাহার সবাই হারাইয়া যায় जखा दिग के बाचल पोछइया दिन तक मुख फिर लानु वास्तविक तुमरा कि सम्पर्के सम्पूर्ण निश्चिंत কখনো এই তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী ঝড়ো হওয়া পাঠাইবেন না আর তোমরা তাহা হইতে রক্ষাকারী কোনো সাহায্যদাতা পাইবে না কোথাও আর তোমাদের কোনো ভয় নাই কি যে আল্লাহ আবার কখনো তোমাদিগোকে নদী সমুদ্রে লইয়া যাবেন তোমাদের অকৃতজ্ঞতার বিনিময়ে তোমাদের উপর কঠিন তীব্র ঝড় হওয়া পাঠাইয়া তোমাদিগোকে ডুবাইয়া দিবেন एम कह क्यों पाइबे निकट ये जिज्ञास करते आदम सन्तान के बैशिष्ट दान कर তাহাদিগকে স্থল ও জলপথে যানবাহন দান করিয়াছি এবং তাহাদিগকে পাক পবিত্র জিনিস দ্বারা রিজিক দিয়াছি আমাদের বহুসংখ্যক সংখ্যক সৃষ্টির উপর তাহাদিগকে সুস্পষ্ট প্রাধান্য দান করিয়াছি এইসব আমারই একান্ত দয়া ও অনুগ্রহ يوم نادعو كل اناس بامامهم فمن اوتي كتابه بيمينه فاولائك يقراون كتابهم ولا يغلمون فتلا অতঃপর চিন্তা করো সেই দিনের ব্যাপার যেদিন আমরা প্রত্যেক মানব দলকে উহার অগ্রনেতা সহকারে ডাকিব সেই দিন জিহাদের আমলনামা তাহাদের দান হাতে দেওয়া হইবে তারা নিজেদের কর্মতালিকা পাঠ করিবে আর তাহাদের উপর বিন্দু পরিমাণ আর যে ব্যক্তি এই দুনিয়ায় অন্ধ হইয়া থাকিবে সে পরকালেও অন্ধ হইয়া থাকিবে বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধের চেয়ে অধিক ব্যর্থ কাম হে মুহাম্মদ আমরা তোমার প্রতি যে অহি পাঠাইয়াছি এই লোকেরা তোমাকে ফিতনাই নিক্ষেপ করিয়া সেই ওহি হইতে তোমাকে ফিরাইয়া রাখার জন্য চেষ্টার কোন রূপ ত্রুটি রাখে নাই যেন তুমি আমাদের নামে নিজেদের পক্ষ হইতে কোনো কথা রচনা করিয়া তুমি যদি এই রূপ করিতে তাহা হইলে তাহারা তোমাকে নিজেদের বন্ধু বানাইয়া লইতনা আর আমরা যদি তোমাকে মজবুত না রাখিতাম তাহা হইলে তাহাদের প্রতি তোমার কিছু না কিছু ঝুঁকিয়া পড়া অসম্ভব ছিল না কিন্তু তুমি যদি এই রূপ করিতে তাহা হইলে আমরা দুনিয়ায়ও তোমাকে দ্বিগুণ আজাবের স্বাদ আস্বাদন করাইতাম আর পরকালেও দ্বিগুণ আজাব দিতাম অতঃপর আমাদের মোকাবেলায় তুমি কোনো সাহায্যকারী না। আর এই লোকেরা তোমাকে এই জমিন হইতে উপড়াইয়া ফেলিতে এবং তোমাকে এখান হইতে বহিষ্কার করিতে চায় কিন্তু তাহারা যদি এই রূপ করে তাহা হইলে তোমার পরে ইহারা নিজেরাই এখানে খুব বেশিক্ষণ টিকিয়া থাকিতে পারিবে না কর্মনীতি তোমার পূর্বে আমি যেসব নবী রাসুল পাঠাইয়াছি তাহাদের সকলের ব্যাপারেই আমরা এই কর্মনীতি প্রয়োগ করিয়াছি আর আমাদের কর্মনীতিতে তুমি কোনরূপ পরিবর্তন দেখিতে পাইবে না নামাজ কায়ে করো সূর্য পশ্চিমে ঢলিয়া পড়ার সময় হইতে রাত্রির অন্ধকার আসন্ন হওয়ার সময় পর্যন্ত আর ফজরে কুরান পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো কেননা ফজরের কুরআ পাঠে উপস্থিত থাকা হয় আর রাত্রিবেলা তাহাজুদ ইহা তোমার জন্য নফল সেদিন দূরে নয় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে সুপ্রতিষ্ঠিত করিয়া দিবেন আমাকে যেখানে লইয়া যাও সত্যতা সহকারে লইয়া যাও আর যেখানে হইতেই তুমি আমাকে বাহির করো সত্যতার সহিত বাহির করো আর তোমার পক্ষ হইতে একটি পরাক্রান্ত রাষ্ট্রশক্তিকে আমার সাহায্যকারী বানাইয়া দাও আর ঘোষণা করিয়া দাও সত্য আসিয়া গিয়াছে এবং বাতিল নির্মূল হইয়াছে বাতিল তো বিলুপ্ত হওয়ার জন্যই আমরা এই নাজিল প্রসঙ্গে এমন কিছু নাজিল করিতেছি যাহা ইমানদারদের জন্য নিরাময়তা ও রহমত স্বরূপ কিন্তু ইহা জালিমদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না মানুষের অবস্থা এই যে আমরা যখন তাহাকে নিয়ামত দান করি তখন সে অহংকারে পিঠ ফিরাইয়া নেয় আর যখন সামান্য বিপদেরও সম্মুখীন হইয়া পড়ে তখন সে নিরাশ হইতে শুরু করে হে নবী এই লোক দিকে বল প্রত্যেকেই নিজ নিজ কাজ করে এখন তোমার রবি ভালো জানেন যে সঠিক হেদায়েতের পথে কে চলিতেছে এই লোকেরা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো এই রুহ আমার রবের হুকুমে আসিয়া থাকে কিন্তু তোমরা সঠিক জ্ঞানের সামান্য অংশই পাইয়াছ আর হে মুহম আমরা চাহিলে তোমার নিকট হইতে সেই সব কিছুই কাড়িয়া লইতে পারি যাহা আমরা ওহির মাধ্যমে তোমাকে দান করিয়াছি অতঃপর তুমি আমাদের বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাইবে না যে উহা ফিরাইয়া দিতে পারে ইলা এই যে যাহা কিছু তুমি পাইয়াছ ইহা তোমার রবের একান্ত রহমতের ফলেই পাইয়াছ প্রকৃত কথা এই যে তোমার প্রতি তাহার অনুগ্রহ অনেক বড় বলিয়া দাও মানুষ ও জিন সকলে মিলিয়াও যদি এই কোরআনের মতো কোন জিনিস আনিবার চেষ্টা করে তবে তাহা আনিতে পারিবে না हरा पर सहा हूँ ना क्यों कुरानी लोकदिगो के नाना भाई बुझाइ अनेक लोक अस्वीकृत दृढ़ हईया थ আর তাহারা বলিল আমরা তোমার কথা না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের জন্য জমিনকে কে করিয়া একটি ধারা প্রবাহিত না করিবে তোমার জন্য খেজুর ও আঙ্গুরের একটি বাগান রচিত না হইবে আর তুমি উহার মধ্যে ধারা প্রবাহিত করিয়া না দিবে ঔতাম কি অথবা তুমি আকাশ মন্ডলকে টুকরা টুকরা করিয়া তোমার দাবি না করিবে কিংবা আল্লাহ ও ফেরিস্তাগণ কে আমাদের সম্মুখে অথবা তোমার জন্য স্বর্ণের একখানি ঘর নির্মিত না হইবে কিংবা তুমি আসমানের উপর আরোহণ না করিবে আর তোমার এই আরোহণকে আমরা বিশ্বাস করিব না যতক্ষণ তুমি আমাদের উপর এমন একখানি লিপি অবতরণ না করাইবে যাহা আমরা পড়িব হে মোহাম্মদ তাহাদিগকে বলো পাত ও পবিত্র আমার রব पायगाम बाहक छाड़ा लोक निकट जखनी हेदायत आसिया तहार प्रति इमान आना हईते एक कथा बिरत राखिया छे। से कथाटी आल्ला की मानस के नबी रसुल बनइया पाठाइया তাহাদিগুকে বলু। জমিনে যদি ফেরিস্তাগণ নিশ্চিন্ত চলাফেরা করিত তাহা হইলে আমরা অবশ্যই কোন ফেরিস্তাকেই তাহাদের জন্য পয়গম্বর বানাইয়া পাঠাইতাম হে মোহাম্মদ তাহাদিগোকে বলো যে আমার ও তোমাদের মাঝে শুধু এক আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট তিনি তাহার বান্দাদের অবস্থা সম্পর্কে অবহিত রহিয়াছেন এবং সবকিছুই দেখিতেছেন হু সহ মুহ ও মিল ফল চিদল হুম অনে মলকু হিম হুম সু ম হুম জহ নমু কুল খদত জিদিন হুম সাল জাহা কে হৃদায় সেই হেদায়েত পাইয়া থাকে আর যাহাদিগকে তিনি গুমরাহিতে ফেলেন সেই ধরনের লোকদের জন্য তুমি আল্লাহকে ছাড়া আর কাহাকেও সাহায্যকারী ও সমর্থক পাইতে পারো না এই লোকদিগকে আমি ক্যামতের দিন উল্টা মুখে টানিয়া আনিব অন্ধ বোবা ও বধির রূপে তাহাদের চূড়ান্ত পরিণতি যাহান নাম যখনই উহার আগুন নিস্তেজ হইয়া আসিবে আমরা উহাকে আরও তেজস্বী করিয়া দিব উহা তাহাদের এই কাজের প্রতিফল যে তাহারা আমাদের আয়াত সমূহ অমান্য করিয়াছে আর বলিয়াছে আমরা যখন শুধু হাড় ও মাটিতে পরিণত হইব তখন কি নতুন করিয়া আমাদিগকে সৃষ্টি করিয়া উঠাইয়া দাঁড় করাইয়া দেওয়া হইবে তাহারা কি এইটুকু কথা বুঝিল না যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন তিনি উহাদেরই মতো আরও সৃষ্টি করার শক্তি রাখেন তিনি ইহাদের হাসরের জন্য একটা সময় নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন যাহার আগমন নিশ্চিত অবধারিত কিন্তু জালিন লোকেরা বারবারই তাহা অস্বীকার ও অমান্য করিতে থাকিবে হে মুহাম্মদ তাহাদিগোকে বলো আমার রবের রহমতের ভান্ডার যদি কোন রকমে তোমাদের করায়ত্ব হইতো তাহা হইলে তোমরা খরচ হইয়া যাওয়ার ভয়ে উহা অবশ্যই আটক করিয়া রাখিতে वस्तविक मानुष बड़ई संकर्ण आत्मूची हम मूसा के नयटी निदर्शन दान कर रूपे परिलक्षित हईते এখন তোমরা নিজেরাই বোন ইসরাইলদের নিকট জিজ্ঞাসা করিয়া দেখো যখন সেগুলি সম্মুখে আসিল তখন ইহাই বলিয়াছিল যে হে মুসা আমি মনে করি যে তুমি অবশ্যই একজন জাদুগ্রস্ত ব্যক্তিবস মুসা ইহার জবাবে বলিল তুমি ভালোভাবেই জানো যে এই জ্ঞানগর্ভ নিদর্শন সমূহ আসমান জমিনের আল্লাহ ছাড়া আর কেহই নাজিল করে নাই আর আমার ধারণা এই যে হে ফিরাউন তুমি অবশ্যই একজন হতভাগ্য ব্যক্তি শেষ পর্যন্ত ফিরাউন মুসা ও বনেস্টাইলকে সমলে উৎখাত করিয়া ফেলার সংকল্প গ্রহণ করিল কিন্তু আমরা তাহাকে এবং তাহার সঙ্গী সাথীদিগোকে একত্রে নিমজ্জিত করিলাম এবং অতপর বনিশাই কে বলিলাম এখন তোমরা জমিনে বসবাস করো তারপর যখন পরকালের ওয়াদা পূরণের সময় আসিয়া পৌঁছিবে তখন আমরা সকলকে একত্রে আনিয়া উপস্থিত করিব এই আমরা সত্যতা সহকারে নাজিল করিয়াছি এবং সত্যতা সহকারেই ইহা নাজিল হইয়াছে আর হে মোহাম্মদ তোমাকে আমরা কেবলমাত্র এই কাজ ছাড়া অন্য কিছুর জন্যই পাঠাই নাই যে সুসংবাদ দিবে আর সাবধান ও হুঁশিয়ার করিয়া দিবে আর এই কুরআনকে আমরা অল্প অল্প করিয়া নাজিল করিয়াছি যেন তুমি থামিয়া থামিয়া উহা লোকদিগকে দিগকে শোনাও আর উহাকে আমরা ক্রমশ নাজিল করিয়াছি হে মুহম্মদ এই লোক দিগকে বলো যে তোমরা ইহাকে মানিয়া লও যেসব লোককে ইতিপূর্বে ইল দেওয়া হইয়াছে তাহাদিগকে যখন ইহা শুনানো হয় তখন তাহারা নতমুখী শিস্তায় পড়িয়া যায় আর চিৎকার করিয়া উঠে পবিত্র আমাদের রব তাহার ওয়াদা অবশ্যই পূর্ণ হইয়া থাকে ওয়া খু ন আর তাহারা কাদিতে কাদিতে নত মুখে লুটাইয়া পড়ে আর উহা শুনিতে পাইয়া তাহাদের নিবিড় আনুগত্য আরো বৃদ্ধি পায় হে নবী এই লোক বলু। বলো আল্লাহ বলিয়া ডাকো কি রহমান বলিয়া যে নামে ডাকো না কেন তাহার জন্য সব ভালো ভালো নামই নির্দিষ্ট আর নিজের নামাজ না খুব উচ্চ স্বরে পড়িবে আর না খুব নিম্ন স্বরে এই দুই ধরনের মধ্যবর্তী মাত্রার ধ্বনি অবলম্বন করিল আর বল প্রশংসা সেই আল্লাহর যিনি না কাহাকেও পুত্র বানাইয়াছেন না বাদশাহীর ব্যাপারে তাহার কেহ শরিক আছে। আর না তিনি দুর্বল ও অক্ষম যে কেহ তাহার পৃষ্ঠপোষক হইবে আর তাহার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো पूर्णम्रार श्रेष्ठत